আসসালাম আলাইকুম অনুসরণ করিও না দেখেন সাথে আরেকটা সম্পূরক বাক্য ওয়ালা তত্তাব শান এই খতোয়া তো হালালান তৈ্যাবের সাথে সম্পর্ক আছে খতোয়াত শেতান বুঝেন কিনা আপনারা এর আগে অনেকবার তাপসির করছি খতোয়াটের সাথে বৈশাখ মাসে ওই জমিতে পানি দিয়ে যখন জমি চাষ করা শুরু করে তখন দেখবেন যে বিভিন্ন ফাখি জমিতে এসে বিভিন্ন কিছু মাটির ভিতর থেকে বের হয় ওগুলো খাওয়ার জন্য আসে তো মানুষ এই সময় জমির আইলের মধ্যে একেবারে ওই ইয়া দিয়ে হ্যাঁ হ্যাঁ বাঁশের তিনটা তিন কোন এক এক দেশে এক এক জিনিস বলে এক এক নামে বলে বসাই জমির আইলের মধ্যে দিয়ে রাখে বাস বাখি এসে দেখে যে ওই একটা আটকায় দিয়ে এটা নাচতেছে ওইটা দেখে দৌড়ায় যায় দৌড়ায় গেলে তার ডানাগুলো ওখানে আটকে যায় এই যেটা বসাইছে এখানে এটার নাম ফতুয়া ফাঁপ যেটাকে সত্য বাসায় ফাঁপ বলা হয় বিভিন্ন রকমের ফাঁপ হইতে পারে এগুলা শয়তানের এক একটা হলানের যেমন শয়তান আপনাকে জানা করায়। শয়তান চায় যা আপনাকে জানা পর্যন্ত পৌঁছাবে তো মানুষের একটা সবাবজাত অভ্যাস এটা আল্লাপাক মানুষকে এই ফেতরাত দিয়ে তৈরি করেছেন মানুষ সব সময় সভ্য থাকে ভদ্র থাকে ভালো থাকে একজন মানুষকে যদি আপনি আহ্বান জানা করতে সে আমি সাথে। নামাজ আসেনা তাও কিন্তু আপনি একজনকে ডাকি দেখেন যে ভাই জানা করতে চলেন সে যাবে না তো শয়তান আপনাকে ডাইরেক্ট বলবে না যে তুমি আসো জানা করতে আসো এটা শয়তান বলবে না শয়তানের কিছু খতোয়া আছে খতোয়া আছে এক নম্বর খতোয়া দুই নম্বর খতোয়া তিন নম্বর খতোয়া চার নম্বর খতোয়া পাঁচ নম্বর রাতের বারোটার পরে তো মোবাইলে টাকা কম ওই সময় আপনি তিন ঘন্টা কথা বললেও দশ মিনিটে টাকা কাটে না তো তুমি এ সময় ঘুমাও কেন একটা মেয়ের সাথে তুমি কথা বলো কথা বললে কি আর জেনা হয় না। এটা শয়তান বুঝাবে আপনাকে যে তুমি শুধু গল্প করবে মোবাইলে কথা বলবে অসুবিধে এটা হলে এক নম্বর খতোয়া শানের শান্তে আস্তে যাত্রা শুরু করছে মানে আপনাকে যখন এই খতোয়ায় আনতে পারছে শয়তান বলতেছে ফাইসি এবার আস্তে আস্তে এক নম্বর খতোয়া কয়েকদিন চলতেছে এবার সাবে শয়তান দুই নম্বর খতোয়া দুই নম্বর খতোয়া কি কথা বলতে বলতে বলতে আবার কবে যে তোমার সাথে এতদিন কথা বললে আমি একদিন পার্কে আসো রেস্টুরেন্টে আসো একটু দেখা করি এটা হলো দুই নম্বর খতোয়া বিভিন্ন জায়গায় নিয়ে যাবে আরো কয়দিন চলবে এইভাবে আস্তে আস্তে আগাইতে আগাইতে আগাইতে এক সময় জেনাটাকে স্বাভাবিক বানাই দিবে তখন সে জেনা করবে কিন্তু সে অপরাধ করতেছে এটা তার মধ্যে অনুভূত হবে না বুঝতে প্রথম যে ছেলেটা সন্ত্রাসী হয় সে কিন্তু এক নম্বরে সন্ত্রাসী হয় না সন্ত্রাসী হওয়ার আগে তার অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় এই ধাপ হলো খতোয়া শয়তান শয়তানের দাপ খতওয়া। এইালের সাথে সাথে আপনি একবারে যে কোনো চাকরিতে যান সেখানে গেলেই দেখবেন আপনার সামনে হালাল হারামের দুইটা রাস্তা প্রতি মুহূর্তে আসবে আপনি যেই চাকরিতেই যান আজকে জুমার সময় একজন প্রশ্ন করতেছিল নামাজার করে যে ভাই এই আমরা তো বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র কিনি তারপরে এখন দেখা যায় যে বিল করি জায়জ হবে নাকি না আমি তো এটা তো ব্যাক ফল মানুষ এটা যাইজ হবো না হইবে এটা হুজুর জিজ্ঞাসা করা লাগে নাকি এটা তো পাগলেও বুঝে দশ হাজার টাকার জিনিস কিনি পনেরো টাকা বিল করে তো এটা যায়জ না না যায় এটা হুজুরে বলা লাগে নাকি এইটা আপনি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিল করবেন এটা যে ধোকা প্রতারণা মিথ্যা এটা তো সবাই জানে এইরকম দেখবেন যে আপনি ব্যবসা করতে গেছেন আপনি একটা জিনিস বিক্রি করলেন পঞ্চাশ টাকা তো যে কিনতে আসছে সে তো একশো টাকার বিল করে দেন আপনি দোকানদার আপনি হালাল ব্যবসা করতেছেন আপনাকে এই যে আপনি একশো টাকার বিল লেখে দিলেন আপনি চিন্তা করতেছেন আজকে যদি ওরে একশো টাকার বিল লেখে দিই কালকে তো আর আমার দোকানে আসবে না আর দোকানে যাবে এইগুলা হলো খতোয়া খতোয়া তো শেখে হালাল দিবে না এরকম বিভিন্ন ধরনের ফাঁদ আপনার মধ্যে চাকরি করতে যান ব্যবসা করতে যান যেটা করতে যাবেন সেখানে দেখবেন কিছু মানুষ আছে এরকম যে হুজুর একটা দেখছি কিছু না কিছু জিজ্ঞাসা করি তো কোনো প্রশ্ন না পাইলে আসি বলে যে ফেরাউনের নানের নাম কি হুজুর একটা কম ফেরাউনের নানের নাম এর দরকার আছে একটা প্রশ্ন করতে আমার প্রশ্নের উত্তর দিতে পারে না তা অনেকে আসে এটা জিজ্ঞেস করে সেটা জিজ্ঞেস করে এগুলো জিজ্ঞাসা করা লাগে না এগুলো স্বাভাবিক বিষয় আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এগুলো সব খবরদার ওই হালাল রিজিক খেতে গিয়ে শয়তানের খতোয়া শানের পদক্ষেপ গুলোর অনুসরণ করিও না সে তো প্রকাশ্য প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে আসছে যে একজন আল্লাহর বান্দাকে সেই জানাতে যেতে দিবে না এই আল্লাহ বলতেছেন শৈতান তো তোমাদের প্রকাশ্য শত্রু নির্দেশ যদি হবে এটা শয়তানের খতোয়া বুঝতে পারছেন শয়তান আপনাকে নির্দেশ দিবে মন্দ কাজের অশ্লীল কাজের মানে আপনি দেখতেছেন যে আজকে শয়তান আপনারা বালকাজের নির্দেশ দিতেছে তাহলে বুঝবেন যে এই যে বালকাজের নির্দেশটা দিচ্ছে এটার পিছনে তার ফতোয়া আছে তার কোন সরযন্ত্র আছে ওই জন্য আপনার বালোটা দিয়ে আস্তে আস্তে ওই দিকে নিবে তাকে আল্লাহর ব্যাপারে তোমাকে এমন কিছু করার জন্য নির্দেশ দেয় যে ব্যাপারে তুমি জানতে না তোমার কোন মনের মধ্যে এমন এমন জিনিস শান্ত উৎপত্তি করে দিবে যেগুলা আপনি জানতেন না কিন্তু আমি আপনি তো তাদেরকে কাকে কিভাবে গোমরা করতে হয় কাকে কোন লাইনে গেলে তাকে গোমরা করা যাবে দলালার দিকে নেওয়া যাবে সেটা শয়তান ভালো করে জানে এজন্য আল্লাহর ব্যাপারে এমন এমন বিষয় শয়তান তোমাদেরকে মনে করায় দিবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান